ইবনু উমার রদেলাউ তালাহতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাহ সাল্লাম আহজাব যুদ্ধ হতে ফেরার পথে আমাদেরকে বললেন বনু কুরাইজা এলাকায় পৌঁছার পূর্বে কেউ যেন আসর সালাত আদায় না করে কিন্তু অনেকের রাস্তাতেই আসরের সময় হয়ে গেল তখন তাদের কেউ কেউ বললেন আমরা সেখানে না পৌঁছে সালাত আদায় করব না আবার কেউ কেউ বললেন আমরা সালাত আদায় করে নেব আমাদের নিষেধ করার এ উদ্দেশ্য ছিল না বরং উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি যাওয়া নবী সাল্লাহ সাল্লাম এর নিকট একথা উল্লেখ করা হলে তিনি তাদের কারোর ব্যাপারে করেন করেননি